لجودك منتها شكري وتبجيلي ففضلك فاق وصفي فاق تصويري وخيرك فوق مسألتي ودعواتي وسطرك عيني هو نسلي على رسوله القديم أما بعد تيوبستتي آتكي أمرا فاجرير نماجر اپو كارتانية شامنوكي چكواتها بولبو উপস্থিতি আসলে কি ফজরের নামাজের কোন উপকারিতা রয়েছে হ্যাঁ উপকারিতা রয়েছে যদি তুমি সেগুলো জানতে তাহলে দৌড়ে গিয়ে জামাতে হয়েছে যদি তারা জানতো যে ঈশা ও ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে সামিল হতো সহি মুসলিমের অপর এক বর্ণনা এসেছে রাসুলসাল আলী সাল্লাম বলেন মানসাল্লা সুবহা ফাহুফি জিম্মাতিল্লা যে ফজরের নামাজ আদায় করে সে সারা দিন আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর নিরাপত্তায় থাকে সুবহান আল্লাহ প্রিয় ভাই আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে আরেকটি মজার ব্যাপার হলো ফজরের নামাজ তোমার জীবনকে বহুগুণ বাড়িয়ে দেয় অর্থাৎ মনে করো তোমার জীবনটা হচ্ছে পঁচাত্তর বছরের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 যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করল কেমন যেন সে অর্ধ পর্যন্ত নামাজ আদায় করলো আর যে ব্যক্তি কেমন দুনিয়ার মর্যাদেই নয় ফজরের নামাজ আদায়কারীর জন্য পরকালেও সুসংবাদ রয়েছে রসুল সাল্লু আলিম বলেন যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় ক্যামতের দিন তাদেরকে তুমি পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও প্রিয় ভাই বোনেরা মাত্র দুরাঘাত নামাজের মাধ্যমে তুমি দুনিয়াতে তোমার প্রতিপালকের কাছ থেকে নিরাপত্তা লাভ করছ সারা রাত ঘুমিয়ে থেকেও নামাজ আদায় করার স্বভাব পাচ্ছ ক্যামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ পাচ্ছ এত কিছুর পরেও কি তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে হায় আফসুস